إن الحمد لله إن الحمد لله نحمده ونستغينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونسمي عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمرنا من يهده الله فلا مهد له ومن يدل فلا هادي وله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمد عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشغال موذي مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار كما قال به الصلاة والسلام ثم بعد يقول الله سبحانه وتعالى وأن هذا صراط مستقيم فاتبعوه ولا تتبعو السبل فتفرق بكم عن سبيله شمائة البسطة شرطي الله سبحانه وتعالى بشكر بجاره جشي جي مهيان رب العصة والجلال مهرباني كوريا مذكي اميك مهتة एकत्रित हारिक दिए गुरुपूर्ण विषय शेयर करेत्र आलोचन जमातर जो मूलनतिगुलीतिगल संक्षेपे सामने तुले बढ़ार आलोचना शुरू कर आहलोनी जमात रही जमतरण कर विषय मूल नीति कथा मूल नीतर मध्य प्रथम आलोचना शुरू कर স্তেদলাল এবং তালাক্কিল তালাক্কি হচ্ছে কোনো কিছু গ্রহণের ক্ষেত্রে আপনি আমার কাছে আরেকজনের কাছে মানে এটাকে বলা হয় তালাক্কি আর স্তেদলাল হচ্ছে দলিল গ্রহণ দলিল গ্রহণ হচ্ছে কোরআন থেকে যেভাবে দলিল নেওয়া হবে কিসের ভিত্তিতে দলিল কিভাবে নেওয়া হবে ইস্তেদলাল দলিল গ্রহণ এবং মানে কোন বক্তব্য গ্রহণের ক্ষেত্রে আলোচনা করে যা মাতের যে মূলনীতি গুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা শুরু করেছি যারা নতুন আছেন তারা হতে আলোচনা ভাবে সংগ্রহ করে নিতে পারবেন কিন্তু ফুল আলোচনা রিপিট করা সম্ভব নয় সেখানে আমরা প্রথম যে পয়েন্টটি আলোচনা করেছি সেটি হচ্ছে আকৃতার মূল উৎসব কি আলোচনা করে যায় কাছে এটি একেবারে স্পষ্ট এটি আল্লাহ পক্ষ থেকে अवतारित विषय आलोचनता जमत मलिल ग्रहण एक्त्य ग्रहण क्षेत्र ग्रहण क्षेत्रता जमात जो नीतर अनुसरण कर রসুল্লা সুন্দর দ্বারা যেগুলো সাব্যস্ত হয়েছে শহীদ সেগুলো আমল যেমনি সেগুলো কাবুল করা গ্রহণ করা উাজিবাহ করা যদি শহীদ আদিস দ্বারা সাব্যস্ত হয় সেখানে আহলুসুনত জামাত আমরা বলেছি একথা মুের খবর ওয়াহেদ মুস্তাফিজ আজিজ এই যেই প্রকারে যে হোক না কেন আদিস যেই হোক না জামাত এই ক্ষেত্রে কোন ধরনের ফারাক বা তফাত করেন না আরবর ওয়াহেদ কাকে বলা হয় সেটা আমরা সেখানে হয়েছি। খবর ওয়াহেদ ও আকিদার ক্ষেত্রে খবর ওয়াহেদ হচ্ছে এমন হাদিস যে হাদিস প্রত্যেক যুগে একজন বর্ণাকারী করেছে ইসলামের যে তিনটি যুগ বর্ণনার যে তিনটি যুগ আছে যেটা বর্ণনা করেছে সেটা হচ্ছে খবর ওয়াহেদ তিনি যুগে যে করেছে এক যুগে বুধ বলেছে তিন যুগে যে কোনো এক যুগে একজন বর্ণাকারী যদি বর্ণনা করে তাহলে সেটা হচ্ছে খবর ওয়াহেদ এরপরে আমরা বলেছি যে কিতাব এবং সুন্নার উপলব্ধি এবং বুঝের ক্ষেত্রে আহ সুনিত জামাত সেখানে একটা সুনির্দিষ্ট নিয়মের অনুসরণ করে থাকে সেটা হচ্ছে কিতাব এবং সুন্নায় যদি এর বিবরণ থাকে তাহলে প্রথমে সেটাকে বেবন্ধা দেওয়া হবে আর কিতাব এবং সূন্যার মধ্যে যদি সেটার বিবরণ না থাকে তাহলে সলফ সালহীন যেটা বুঝেছেন রাস্লা সাল্লাহ সাহাবিরা যেটা বুঝেছেন সেটাকে বেবন্ধবেন क्षेत्र सर्दे साल बुझेदी मानी एम बक्त्यूबीन मन हज जरा मेथडोलजी अनुसरण करण सिसटेमे मैं एक ही पद्धति जरा मैं इस्तेमाल दल ग्रहण करण कर आलोचना उपलब्धि कर बुझे এটা সহজ কথা বুঝাতে গেলে সেটা সেই আলোচনাগুলো গুলো আমরা করেছি সেখানে এরপরে যে বিষয়গুলো। মৌলিক যে বিষয়গুলো বলা হয় মানে দিনের বিষয়গুলো দুর্ভাগ্য ভক্ত একটা হচ্ছে উসুর উদ্দিন আর একটা হচ্ছে ফুরব উদ্দিন দিনের ফুরোভ হচ্ছে শাখা প্রশাণাগুলো আর ওসুর হচ্ছে যেগুলো দিনের মূল বিষয়গুলো তো দিনের যে মূল বিষয়গুলো আছে এগুলো সবগুলোই রসদুল্লাহ সাল্লাম বর্ণনা সাল্লাম বর্ণনা করে দিয়ে গেছেন এই ক্ষেত্রে কোন অবস্থায় এই ক্ষেত্রে কোন অবস্থায় কায়ণ জায়গ নেই যে এই ক্ষেত্রে নিজের পক্ষ থেকে নতুন কিছু সংযোজন করবে কেন যেহেতু মূলনীতি যেগুলো ইসলামের মধ্যে আবিষ্কার করার কোন প্রয়োজন নেই সেটা আমরা আলোচনা করেছি আজকে পাঁচ নম্বর পয়েন্ট তবে চারটি মূলনীতি আমরা আলোচনা করে ফেলেছি এবং সেখানে আমরা বিস্তারিত অনেক কথা বলেছি পাঁচ নম্বর যে মূলনীতি আজকে আলোচ্য বিষয় সেটা হচ্ছে একমাত্র আল্লাহ এবং তার আত্মসমর্পণ করতে হবে এবং তাদের কাছে তাদের বক্তব্যই আমাদেরকে মেনে নিতে হবে এবার চাহিদা জামাতের বক্তব্য মানে প্রকাশ্য প্রকাশ্য বলা হয়েছে কোন বক্তব্য যদি প্রকাশ্যে বুঝা যায় তাহলে সেটা অপ্রকাশ্য যে অর্থ রয়েছে সেটাই আমরা মেনে নেব সেটাই আমরা গ্রহণ করব আর যদি কোনো বক্তব্য না প্রকাশ্যে বুঝা যায় না কিন্তু এর মধ্যে মানে এর মর্ম রয়েছে এর মর্ম থেকে এটা বুঝে যায় তাহলে সেটা আমাদেরকে মেনে নিতে হবে মানে কোন জিনিসের প্রকাশ্য অপ্রকাশ্য অর্থ নিজের পক্ষ থেকে করার সুযোগ নেই যেমন কেউ মানে কোরআনে করিমের কোন আয়াতের অর্থ করল নিজের পক্ষ থেকে যে এটা হলো এর জাহেরী অর্থ এটা হলো এর জাহেরী অর্থ আর এর বাতিল অর্থ হচ্ছে এটি এটা করার কোন সুযোগ জাহের এবং বাতন এই দুটাকে ভাগ পয় যে করবো কোরআন একদম থেকে যেভাবে পেয়েছি অথবা রসম্লা হাজি যেভাবে পেয়েছি যাহের সেভাবে আমরা পালন করব কিন্তু বাতনটা আমরা নিজেরা ব্যাখ্যা দেবো কোরআন মধ্যে মানে এই বাতনীয় অর্থ হয়েছে বা এই মানে গোপনীয় বাতনী বলতে গোপনীয় বোঝায় এই গোপনীয় অর্থ হয়েছে মূলত হোক বাতন হোক যদি বাতন আপনি মনে করেন যে এর মধ্যে আছে আপনি মনে করেন যে এই মধ্যে কি রয়েছে বাতল রয়েছে যেমন যারা আল্লাহ আল্লাহ রবীন্দ্রের কাছে আল্লাহ রবীর প্রতি তোমরা ওসিলা তালাস করো অনুসন্ধান করো এখন ওসিলা জাহের যে বক্তব্য দ্বারা মানে বক্তব্যের মাধ্যমে যেটা সুস্পষ্ট বুঝে ওসিরা হচ্ছে ওসিরায় তফসিল বা মানে শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য আর ওসিরা মানে যেটা সাহাবিরা যেটা বুঝেছেন ওসিরাদা সেটা হচ্ছে ওসিরার মূল অর্থ হচ্ছে ওসিরা দিয়ে বোঝানো হয়েছে এখানে এই আয়াতের মধ্যে আল আমার এহা নেক আমল ওসিরা দিয়ে কি বোঝানো হয়েছে নেক আমল বোঝানো হয়েছে এটা সাহাবিরা এর বুঝেছেন এটার প্রকাশ্য অর্থ হচ্ছে মানে আল্লাহর নৈকট্য আল্লাহ আব্দুল্লা আলমদের লাভ করার বাইব আব্দুল আলমিনের দিকে আমাদেরকে পৌঁছে দিতে পারে এমন যত কাজ আছে সবগুলোকে অসিলা বলা কে প্রকাশ্য আর এর অপ্রকাশ্য অর্থ হচ্ছে যেটা বাথনী যে অর্থ সেটা হচ্ছে এখানে মূলত সাইফ সালহীন বুঝেছেন যে ওসিরা দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ আমার সালেহাকে লেখ আমলকে বোঝানো হয়েছে এখন যদি কেউ এসে বলে না অসিলা দ্বারা জাহির যে অর্থ বুঝে মানে প্রকাশ্যে যে অর্থ বুঝা যায় সেই অর্থটা হচ্ছে মাধ্যম আর মাধ্যম দিয়ে মূলত এখানে বোঝানো হয়েছে পীর দ্বারাকে এটা হচ্ছে এর অর্থ এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হবে না কেন গ্রহণযোগ্য হবে না যেহেতু আল্লাহ এবং তারাসুল এই ধরনের কোন ব্যাখ্যা নাই যদি করতে হয় তাহলে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ এবং তারাসুরের ব্যাখ্যা আমাদেরকে মেনে নিতে হবে এই আমি শুরুতে জামাতের মন হচ্ছে আত্মীম্লাহি ও রসুল ইহি আল্লাহ এবং রসুল সাল্লাহ সাল্লামের যেটা রয়েছে সেটা তার জন্য মেনে নিতে হবে কোন অবস্থাতেই এরপরে কথা উঠে আসতেছে না সুতরাং কোরআনে করুন কোন অবস্থায় এটাকে কনফ্লিক্ট করা যাবে না কোন অবস্থায় এটাকে সাংঘর্ষিক করা যাবে না এমন ক্লিয়াস দিয়ে আন্দাজ দিয়ে অনুমান দিয়ে কোনো অবস্থায় কোনো একটা আয়াত কে ক্লিয়াস দিয়ে বাতিল করা যাবে না কোনো অবস্থায় বাতিল করার পর সুযোগ নেই তিনি মূলনীতির বিপরীত বক্তব্য দিচ্ছে না কারণ আহ সুমত জামাত কোন অবস্থাতেই পুরানি করিম কোন আয়াত কে কোরআন কোন আয়াত কে মাধ্যমে কি করেননি তারা কোন অবস্থায় রহিতও মনে করেন না কোন অবস্থা এর মানে এর এটাকে সাংঘর্ষিক মালবাদা রসুল ইসলাম হজের যে হাদি রয়েছে উঠ যে উঠকে হাদি হিসেবে নিয়েছেন এগুলোকে সার করেছেন এ হচ্ছে কি এ হলো উঠে যে উপরে যে একটা অংশ থাকে সুরের মতো এখানে সুরি দিয়ে সুরিকে করা যাতে করে হালকা রক্ত ধরতে থাকে আর মানুষ মনে করে যে হ্যাঁ আল্লাহ রাস্তায় জব করার জন্য হাজির হিসেবে এখন এক জিনিস বললেন যে না এটা ক্লাস করি কিভাবে একটা প্রাণীকে রাসুমাস্লাম বলেছেন হাজি মধ্যে যে তোমরা অবস্থায় কোনো প্রাণীকে মানে কষ্ট দিতে পারবা যখন জমে করবে তখন তোমরা খুব উত্তম ভাবে জব করবে সুন্দরভাবে জমে করবে এবং এই প্রাণীকে তুমি আঘাত করে রক্ত প্রবাহিত করতেছো আর এই করতেছ এটা তো মানে ক্লাসের পরিপন্থী ক্লাসে এটাকে মসলা বলা হয় এটা বিকৃতি সাধন করলাম এটা যা কিন্তু এই কথা বলার কোনো অধিকার স্থান তারা লিখছোম থেকে যেহেতু হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়ে গিয়েছে বিষয়টি হাদিসের মাধ্যমেই সাব্যস্ত হয়ে গেছে সুতরাং কারো অধিকার নেই ক্লাসের মাধ্যমে এটাকে কি করতে পারে রহিত করতে পারে বা ক্লাসের মাধ্যমে এটাকে সাংঘর্ষিক মনে করে কেয়াসকে এখানে দিতে পারে এই জন্য ইমাম আহমেদ ব্রাহ্মণ রাখা একটু যখন তিনি রসমুল্লাহ হাদিস পেতেন তখন দইফ হাদিস কে বের হওয়া সত্ত্বেও কারণ হাদিসের সম্ভাবনা রয়েছে এতটুকু সম্ভাবনা রয়েছে যে হাদিস মনে করেন কিছু পার্থ আছে যেটা হতে পারে কারণ অনেক হাদিস ছিল কিন্তু যুগে লোকদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে এবং পরবর্তী যুগে লোকেরা এটা বুঝতে পেরেছে করতে পেরেছে যে না এ হাদিস টা দিবিনরা যদি বলেছেন কিন্তু দয়িফ নয় এই হাদিস টা কি সহি তাহলে বোঝা গেল যে মানে হাজি কখনো কখনো কি হতে পারে মানে হাদিস হওয়ার সম্ভাবনা রয়েছে সহি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার একেবারে হাজিস না হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এমন কোনো বিষয় আসে সেটাকে রসুল সাল্লা দিকে সম্পর্কিত করা হারাম সুতরাং এই কারণে বেই হারিস লিখে সম্পর্কিত করা উচিত না কিন্তু আমাদের আমরা গ্রহণ করতে পারি বেই হারিজকে গ্রহণ করতেন ক্লাসের বিপরীতে ক্লাসের করতেন কারণ ক্লাস যেটা এটা তো নিজের মানুষের বিবেক দ্বারা গ্রহণযোগ্য দ্বারা এসেছে কিন্তু বেই হাদিস যেটা সেটা তো বন্যার মাধ্যমে এসেছে একদল লোকের বর্ণনার মাধ্যমে এসেছে হতে পারবে সেটার সামান্যতম সম্ভাবনা রয়েছে সহি হওয়ার এই জন্য তিনি দিতেন কি করতেন দেয়াসের বিপরীতে তারপরেও কেয়াসকে কি করতেন না পাবেন না দিতেন না কিন্তু একদল লোক করতেন না পেয়াজকে বারানো দিতেন কিন্তু আবার কেয়াস দিয়ে রসমিনে সহিদকে কি করতেন রব্দে দিতেন সহিদকে সাংঘর্ষিক মনে করে সেটাকে বাতিল করে দিতে এটা কোন অবস্থায় জাহেজ নেই তাহলে আমরা এখানে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে দিয়ে কোন অবস্থাতেই অথবা কোন অবস্থাতে সেটাকে সাংঘর্ষিক করার সুযোগ নেই এবং সেখানে ক্লাস কে গ্রহণ করার যে এই মধ্যে সাংঘর্ষিক সংঘর্ষ হয়েছে সুতরাং এটা আমরা গ্রহণ করতে পারলাম না এটি সহীন সুযোগ নেই এর যা ক্লাসের পাশাপাশি আরেকটা বিষয় আছে যাউক যা হোক কাকি বলা হয় রসুল উল্লাহ হারিসা সাব্যস্ত হয়েছে হাদিসের মধ্যে এসেছে যখন মাসি এসে খাবারের মধ্যে পড়বে তখন মাছি এক ধারা দিয়ে মাসিটাকে আপনি কি করবেন খাবারের মধ্যে পিলাটা মাসির মধ্যে মিলিয়ে তারপরে এটা হাদিসের মধ্যে এসেছে এখন আপনি বলবেন না এটা আসলে রুচিতে পুলায় না এই কাজটা রসুল করছেন কিন্তু রুচিতে পুলায় না রসুল আর কাজ রুচি দিয়ে আপনি রসুল হাদিস কে বিচার করলেন আপনার রুচি দিয়ে আপনার ধারণা ইচ্ছা দিয়ে আপনি রসুল বিচার করলেন গ্রহণ করলেন বা বর্জন করলেন অথবা এটাকে আপনি যে এটা আসলে রুচিটা অনেকটা বিদেশের কাছে কাছে যে এটা আসলে হতে পারে না কেমন হয় এটা হাদিস দ্বারা মানে যদিও বলা হয়েছে যদিও হাদিস দ্বারা বলা হয়েছে কিন্তু বিষয়টা আসলে আমাদের রুচিতে মানে যথাযথ নয় যেমন রসুল সাল্লা ইসলাম আল্লাহ এটা তিন সালুসলাম রসুল্লাহ সাল্লা ইসলামের মধ্যে সেখানে দম্বা খাওয়া হয়েছে দগ জিনিস দগ কি খাবেন হ্যাঁ কে কে কেন খাবেন না সঠিক ছিল না তিনি সেটা তার ব্যক্তিগত বিষয় খাবে না তার ব্যক্তিগত বিষয় কিন্তু যেহেতু রসমুল্লাহাম এর সামনে খাওয়া হয়েছে সুতরাং এটি খাওয়া যায় এটি খাওয়া কি জায়েজ কিন্তু এখানে রুচির দিয়ে মানে একথা বলার সুযোগ নেই এ কথা বের করার সুযোগ নেই যে হাদিসটা এই যে খেয়েছেন এটা আসলে কাজটা ঠিক হয়নি এটা হাদিসটা গ্রহণযোগ্য কোন অবকাশ ইসলামের নেই এরপরের দ্বিতীয় তৃতীয় নম্বর মাসা হচ্ছে কাশ্ম একদম ধারণা হচ্ছে যে কাশের মাধ্যমে তারা হাদিস থাকেন এবং কাশের মাধ্যমেই তারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা দিয়ে থাকেন কোরআন এমন হাদিসের ব্যাখ্যা কোরআন এমন হাদিসের বিষয়গুলো কাশ্মীর মাধ্যমে ব্যাখ্যা দিয়ে থাকেন এবং তারা মনে করে থাকেন যে কোরআন এমন হাদিসের মধ্যে যে কথা এসেছে আমি কাশ্মীর পেয়েছি আরেক জিনিস সুতরাং কাশটা এখানে পাবেন যেহেতু আমি কাশ্মীর মাধ্যমে এটা পেয়েছি এটা কোন অবস্থায় জায়গা নেই কাশ্মের মাধ্যমে আল্লাহর কিতাবকে অথবা রসমুল্লাহ সাল্লাহ রসুল হাদিসকে সাংঘর্ষিক মনে করার কোন সুযোগ নেই যদি কেউ কাশ্মেল হিসেবে এই কোরআন হাদিসের মোকাবিলা কোরআন আবুল হাদিসের এডিনিস্টিনি আসে তাহলে বুঝতে হবে সে বিদ্যার্থীর মধ্যে রয়েছে আহ সুরুতর জামাতের যে আকৃদা রয়েছে লালের ক্ষেত্রে গ্রহণের ক্ষেত্রে এবং বক্তব্য গ্রহণের ক্ষেত্রে যেই বক্তব্য গ্রহণ এবং দলীয় গ্রহণের ক্ষেত্রে হরু সুরুতর জামাত যেই অনুসরণ করেছে সেই মূল্যির বিপরীতে বিপরীতে সে চলে গিয়েছে অলাকা এসে অন্যভাবে কোনো শেখ কোনো ইমাম কোন এর বক্তব্যকে সুন্দর বক্তব্যে সাংঘর্ষিক করার অথবা কোরআন একদম সাংঘর্ষিক করা কোন সুযোগ দেয় সেটা যদি কোরআন অ্যাখ্যা হয় কারণ কোরআন দুটাই গ্রহণ করতে হবে প্রত্যেকে আল্লাহ তারা ছিল বুঝতে পেরেছেন কি না সুতরাং যেটা বলতেছেন এটা উপেক্ষা এটা চলবে কিনা না কোরআন একদমের মধ্যে কোনো অব্যাখ্যা নেই যদি বাতিল হয়ে যাবে তাহলে অবশ্যই সেটা সাব্যস্ত হয়ে যাবে কিসের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে রসুলের বক্তব্য অথবা আদিসের বক্তব্য বক্তব্য নিয়ে এসে আপনি যদি মনে করেন যে ইসলামের বিধানকে আপনি না বলে যে এটাকে মানে এটা গ্রহণ করতে পারলাম না বা এই বিধানটাকে এখানে গ্রহণযোগ্য নয় এটা করার কোনো অভিযাত ইসলামের মধ্যে কোন ব্যক্তির কথা সেখানে প্রধান কোরআন এবং সুন্না এর বুঝের ক্ষেত্রে কোরআন এবং সুন্না এর উপলব্ধির ক্ষেত্রে এবং কোরআন এবং সূন্যাস থেকে স্তদলাল ক্ষেত্রে দলিল গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ এবং তার রাশিয়া কি করতে হবে আর নির্দেশ যেটি রয়েছে বক্তব্য যেটি রয়েছে সেটাকে মেনে নিতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে এক্ষেত্রে কোনো অবস্থা করানো এবং আদিজকে আমরা যে পয়েন্টগুলো আলোচনা করলাম চারটি বা পাঁচটি পয়েন্টের মধ্যে যেগুলো আলোচনা করেছি সেই পয়েন্টে কোথাও কোনো অবস্থা করান এবং আদিশকে কনপ্লিট করা যাবে না সাংঘর্ষিক করা যাবে না সাংঘর্ষিক করার সুযোগ নেই এটা হল পঞ্চম নীতি ষষ্ঠ দমনীতি এটি আরো গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হল মানুষের কাছে মানুষের নিজস্ব একটা পুঁজি আর একটা হচ্ছে বাহিরের বুঝি আপনার যে নিজস্ব পুঁজি সেটা হচ্ছে আকল আপনার নিজস্ব বুঝি যেটা সেটা হচ্ছে আকল ইন্টির বিবেক মানুষের যে বুদ্ধি এই আকলের কাজটা আকলের কাজ হচ্ছে মূলত মানে এই যে দুনিয়ার যত জ্ঞান আছে সম্পূর্ণ জ্ঞানকে উপলব্ধি করা আকল নিজে কিন্তু জ্ঞান নয় একদম হয়ে যাচ্ছে এবং বিশাল রয়েছে তারা আকলকে জ্ঞান কিন্তু আকল আসলে এই নয় নলেজ নয় আকল হচ্ছে নলেজ যে নলেজটা কি করে নলেজটাকে মানে অ্যাকসেপ্ট করে নলে নলেজ হিসেবে তৈরি করে আকলের মাধ্যমে সেটা মানে নলেজ হয়ে যায় আমি এখানে সামনে একটা কুকুর দেখলাম দেখি আমি আমার আকল দিয়ে আমি কুকুর আমার কাছে এটা আমার কাছে অর্জিত হলো কিন্তু যদি আমি আমার আকল ঠিক না থাকতো আমি কুকুর দেখলে কুকুরকে চিহ্নিত করতে পারতাম না হয়তো আকল ঠিক না থাকলে সব সব জিনিস এড়ে গেল এই জন্য আকলটা হচ্ছে মানুষ এর মাধ্যমে অ্যাচিভ করে জ্ঞানকে আকল কিন্তু নিজে জ্ঞান নয় আকল নিজে কি জ্ঞান নয় আর জ্ঞান হচ্ছে দুই ধরনের দুই জিনিস জ্ঞান হচ্ছে নাম জ্ঞানের একটা হচ্ছে ব্যক্তিগত মানুষের ইন্দ্রিয় মাধ্যমে মানুষ যেই উপলব্ধি পায় সেই উপলব্ধি হচ্ছে একটা জ্ঞান মানুষের ইন্দ্রিয় হচ্ছে পাঁচটি মানুষের ইন্দ্রিয় কদিন পাঁচটি এই পাঁচটি যেভাবে মাধ্যমে সে জ্ঞান অর্জন করতে পারে কিন্তু এই জ্ঞান সঠিক তথ্য দেয়া সঠিক হয় না সর্বাবস্থায় সঠিক হয় না এর মধ্যে বিদ্রাট আসতে পারে দ্বিতীয় নম্বর যে জ্ঞান সেটা হচ্ছে খবর সংবাদ খবর দুই প্রকার খবরটা হচ্ছে কোন ব্যক্তি খবর দিলে ব্যক্তি খবর দিলে ইয়াবিন সত্য হতে পারে হতে পারে সত্য হতে পারে কি হতে পারে পারে কারণ আপনি হিসেবে একজন ব্যক্তি হিসেবে একটা খবর দিল এখন আপনি সেটাকে কি সত্য হিসেবে নেবেন যদি এমন কোন যুক্তিগত থাকে বা এমন কোনো সত্য তাহলে সেটা এলএম হল বুঝে আসছে অন্যতায় সেটা এলিমের ফায়দা দিল না এলএম এলম হলো না নলেজ হলো না খবরের আরেক প্রকার হচ্ছে এখানে কোন অবস্থায় এটা মিথ্যা এবং সত্যের কোন অবকাশ রাখে না যাতে করে এই আকল মানুষ এটাকে এচিভ করতে পারে এই আকল মানুষ এটাকে উপলব্ধি করতে পারে এই জন্য আল্লাহ সুবানবতারা পুরান কালীদের মধ্যে স্পষ্ট করে এই বলেছেন আল্লাহ রাব্দুল বলেন ছাড়া এই বিষয়গুলোকে উপলব্ধি করতে পারে না মানে এল থাকলেও মূলত এটাকে বেশি আকল দিয়ে মানে আয়নটা উপলব্ধি করতে পারবে সুতরাং আকলের মাধ্যমে নলেজটা কি হবে তার মধ্যে অর্জিত হবে নলেজটা তার মধ্যে অর্জিত হবে এই জন্য আকল দিয়ে না থাকে তার নলেজ অর্জিত হয় না ওই হই নলেজগুলো অর্জিত হবে না মানুষ ভালো কথাও বুঝে না আকল না থাকে আপনি তাকে কি বললেন আর সে কি মনে হল আপনি এখানে বসে আছেন মানে ধরলাম এখানে বসে আছেন কোনো ভাই যদি এখানে বসে আছেন কিন্তু তার মনোযোগ কিন্তু এভাবে না থাকে আমি যে কথাগুলো বলছি এখন রিপিট করতে পারবেন পারবেন নাকি করতে পারবেন এবং তিনি এক্ষন যেটা বলছি এই বলছি সেটা বলতে পারবেনা তার কারণ হচ্ছে মনোযোগটা তার আকর মানে আকরের মধ্যে কাজ করতেছে মানে এইখানে এটা হল আর আকল আকল মানুষের একটা জিনিস আর আর এটা হচ্ছে ওয়াহি নকলটা হচ্ছে ওয়াহি আকলের মধ্যে মানুষ দুনিয়ার বস্তু জগতের অনেক জ্ঞান মানুষ করতে পারে এবং বস্তু জগতে যত তথ্য আছে এই তথ্যগুলো মূলত মানুষ আকলের মাধ্যমে এই জ্ঞানগুলো লাভ করে আকল আকলের মাধ্যমে এগুলো অর্জিত হয়ে থাকে কিন্তু এই আকল কোন অবস্থাতে মানুষের এই আকল যে বিবেক দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই ওহি এর হতে পারবে না এটা আহ শুনতে জামাত রাখি না এবং মূলনীতি ওহিয় বিপরীত হবে না বরং কি হবে অনুকূলে হবে ওহিনের অনুকূলে হবে এই জন্য শেখুল ইসলাম রহমতুল্লাহ ইস্তাহে কোন অবস্থাতে বিবেকির সাথে সাংঘর্ষিক হতে পারে না কেন এই সাংঘর্ষিক হবে না দেখি আপনাদের পরীক্ষা নিয়ে দেখি পরীক্ষা উত্তীর্ণ হতে পারে এখানে ভালো অভিজ্ঞ আলম রয়েছে দেখি কেন ওই সাংঘর্ষিক হবে না কি কারণে সাংঘর্ষিক হবে না বলতো বলতে পারবেন কিনা পারবেন না কে বলতে পারবে কেন সাংঘর্ষিক হবে না কেন না একজন বলবে সবাই না হ্যাঁ হ্যাঁ চিত্রত কি আছে কিন্তু সাংঘর্ষিক হবে না কেন কি কারণ দিয়ে দিচ্ছি আমি উত্তর দিচ্ছি সেটা হচ্ছে যেহেতু আকলকে তিনি সৃষ্টি করেছেন নকল তিনি কি করেছেন দিয়েছেন সোর্স হচ্ছে একটি কথাটা বুঝে আসছে কিনা একই সোর্স থেকে যদি একই উৎস থেকে যদি জিনিস উচ্চারিত হয় তাহলে এর মধ্যে আসছে খালেদ যিনি আকলকে সৃষ্টি করেছেন যিনি আকল নিয়েছেন তিনি মূলত এই অহিগুলো প্রেরণ করেছেন তিনি অহিগুলো প্রেরণ করেছেন মূলনীতিটুকু আমরা আলোচনা করি এরপরে বিস্তারিত আলোচনা করবো এই বিষয় নিয়ে মূলনীতি হচ্ছে আল আকুল একেবারে সুস্পষ্ট আকল এটাকে এখানে শারিফ বলা হয়েছে এজন্য শারিফ বলা হয়েছে কারণ আকল যদি অস্পষ্ট হয় আকলের মধ্যে যদি কোনো অস্পষ্টতা থেকে যায় কোন প্রচ্ছন্নতা থেকে যায় অথবা আকলের মধ্যে যদি কোনো অসুস্থতা থেকে যায় তাহলে ওই আকলগুলি মূলত নকল বোঝা পড়ার সুযোগ নেই মানুষ তাহলে আকল আরেকজনের একজন ডাক্তারের আকল সমানবিকরা একজন ডাক্তারের আকল আর নেই যেটা খুব সূক্ষ্মার বিষয় না এমনি স্বাভাবিকভাবেই যেটা মানুষের কাছে স্পষ্ট আল আকলু শরিফেকের মহাফেদ সোহিদ নকল সহিহি এর মহাফেদ একেবারে অনুকূলে আসবে এতে কোনো সন্দেহ নেই এই দুইয়ের মধ্যে কোনো অবস্থায় কোনো ধরনের কনফ্লিক্ট হবে না কোন ধরনের সংঘর্ষ হবে না সুতরাং বিশ্বাস আলু শুনতায় জামাত করে না যে দুইটি ল মধ্যে দুইটি সহি হাদিসের মধ্যে অথবা কোরআন এবং সহি হাদিসের মধ্যে কোন অবস্থাতে সংঘর্ষ তৈরি হতে পারে এটা আলু শুনতে বিশ্বাস করে না এটা নেই এটা নেই এটা হতে পারে না দুটোর মধ্যে সাংঘর্ষিক মনে হচ্ছে ধারণা করা হচ্ছে দুয়ের মধ্যে সাংঘর্ষিক যে আকল দ্বারা আমি বুঝতেছি এই কাজটা এইভাবে ঠিক কিন্তু নকলের মধ্যে মনে হচ্ছে এভাবে যেমন উদাহরণ দিয়ে আমরা ইসলাম আদি যে তার দিনকে পরিবর্তন করলে মোরতাজ হলো তাকে হত্যা করো মোর্তাজ বিধান কি হ্যাঁ মোর্তাজ বিধান হত্যা করা্কে হত্যা করা এটা হচ্ছে মোর্তাজ বিধান এখন বর্তমান থেকে একদম লোক মানে আকলানিহীন একটা গ্রুপ বের হয়েছে যারা আকলকে সবচেয়ে বেশি পাবেন তারা বলতেছে অবস্থায় হতে পারে না এটা কোনো দিন কবন করতেছে না কোনো গ্রহণ করতেছে না একজন লক্ষ্য স্বাধীন স্বাধীন ব্যক্তি তার অধিকার আছে যে কোনো ধর্ম সে ইচ্ছা করে গ্রহণ করতে পারে যে কোনো ধর্ম ইচ্ছা করে সে বর্জন করতে পারে আপনারা কি মনে করেন এটা আকল না হ্যাঁ এটা এটা এটাই আকলকে না আপনারা কিন্তু তাহলে এখনো বিপুলিতে কথা বললেন যে মানপার দলের দিন যে তার দিনকে পরিবর্তন করবো তাকে হত্যা করো ঠিক কিনা বিশাল আপনার সংঘর্ষ দেখা যাচ্ছে না তাহলে আপনি বলতে যদি এই তার এটাকে ধারণা করা হয় ধরে নেওয়া হয় যে এখানে একটা সম্ভাবনা আছে সেটা হল এই দুজনের মধ্যে তার হতে পারে দুজনের মধ্যে তেমন কোন রকমের কনফ্লিক্ট হতে পারে তাহলে মুখাদামনাকলু তখন আকলকে পরিহার করতে হবে আকলকে ত্যাগ করতে হবে আকল এটাকে করতে পারে নাই উপলব্ধি করতে পারে নাই এখন নকলকে দিতে হবে। প্রধানের মধ্যে এসেছে সেটাই প্রাধান্য পাবে কারণ বলতে পারবেন যে আসলে এই মধ্যে কি গুরু রহস্য রয়েছে এর অন্তর্নিহিত ভাব বা মর্ম কি রয়েছে তিনি বলতে পারবেন সুতরাং সেখানে নকলকে করতে হবে প্রধান্য দিতে হবে সেখানে আমাদেরকে প্রাধান্য দিতে হবে ওহিকে সেখানে ওহীকে প্রধান্য দিতে হবে আমরা সামনে আসবো ইনশাল্লাহ আমরা এই বিষয়ে যে মানে কথাগুলো আজকে আলোচনার মধ্যে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আকল এবং নকল নিয়ে মিলিত ওরামের মধ্যে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে কারণ একদল লোক আকলকে দিতে গিয়ে বিভ্রান্ত হয়ে গিয়েছে এবং ইসলামের প্রথম যুগে এই দল বিভ্রান্ত হয়েছে তারা বলতে পারবেন কি না কেউ হ্যাঁ না মহতাজি মার্শাল বলবো আরে মাসে মহতাজারা বিভ্রান্ত হয়েছে এবং মহতাজ ছিল যে আকলটাই মূলত কোনটা ভালো কোনটা বন্ধ কোনটা হক কোনটা সত্য কোনটা বর্জনীয় কোনটা উপকারী এই বিচার বিচার হচ্ছে আকল বা হচ্ছে বিচার বিষয়ে করা হয়েছে আকলকে মোতাগেরারা এই কারণেই সবচেয়ে বড় বিভ্রান্তের মধ্যে পড়েছে এবং এখান থেকে তারা ওই দায়িত্ব থেকে মাহরু হয়ে গিয়েছে আসলে কি আমাদেরকে যেটা জানতে হবে সেটা হল প্রথম মাছারা যেটি সেটা হল কখনো কোনো অবস্থায় কি আকল নকলের সাথে সাংঘর্ষিক হতে পারে এটা আমাদের প্রথম বিষয়টি প্রথম মাসেরাটি প্রথম কথা হচ্ছে কোনো অবস্থাতেই আকলের সাথে নকলে তার হবে না কোন অবস্থাতেই না। الشيخ الإسلام المتبير عمد للعليم مجموفة عمد للقرآن العقل الصحيح ولا يوارد النقل الصحيح تده عن رأي أول فعادة باللأم یہ شريح سبس تو عقل نقل صحيح سوهي نقل اتات حدیث قرآن من حدیث سوهي قرآن من صحيح حدیث قرآن بسته شانگوشي خبنا بل يشهد له ويويده بلان قرآن جلد شاك بلان عقل تا কোরআন এবং হাদিসের জন্য সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হবে কোরআন এবং হাদিসের সাক্ষী দিবে এবং পুরান এবং আকল সুতরাং যিনি এই আকলকে সৃষ্টি করেছেন ফাল্লা খারাকাল আকল হুহ আলসাল নকল তিনি সে ব্যক্তি সেই সত্তা যিনি তার কাছে কি করেছেন এই রহিমি প্রেরণ করেছেন যেটা তার আকলের মানে আকলকে নষ্ট করিলে তার আকলকে বিনষ্ট করলে এমন জিনিস আল্লাহ তালা প্রণ করবেন না আকলের বিপরীত কোন জিনিস প্রেরণ করবেন না সুতরাং এটা কোন অবস্থায় হইতে পারে না এজন্য খুব সুন্দর একটা উদাহরণ हमदीडी परचालना कराते तयी क्या लागे एर मिला करतारा मानी आको दिए এবং মানুষের আকলকে সৃষ্টি করেছে মূলত মানুষকে সত্যিকার দান করার জন্য কিন্তু কোন অবস্থায় আল্লাহ আলমিনকারী বা আকলের বিপরীতে আলমিন এমন কোন নিধান দেবেন না যেটা আকল কোন অবস্থায় কি করতে পারে না বুঝতে পারে না বা আকল যেটা কোনো অবস্থায় মানে আকলের সাথে মিলে না এমন জিনিস কোনোদিন আল্লাহ আব্দুল আলমিন না কারণ তিনি তো তাহলে আকলের বিপরীতেই কি দিলেন করে আকল কাজে লাগানোটা নষ্ট হয়ে গেল তাহলে আকলকে দেওয়ার অর্থ নেই তাহলে মানুষের কাছে আকল দেওয়ার কোন অর্থ হলো না মানুষকে আকল দেওয়ার কোন অর্থ হল না আচ্ছা সুতরাং এখান থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আকল এবং নকল এই দুটার সাথে মূলত কোনো অবস্থায় তা আরও হবে না কোনো অবস্থায় সাংঘর্ষিক হবে না এখন প্রশ্ন যেটা আসতেছে সেটা হচ্ছে এই যদি আকল এবং নকল এই দুইয়ের মধ্যে কোনো অবস্থায় সাংঘর্ষিক না হয় তাহলে যদি আমরা দেখি যে আকল এবং নকল এই দুটার মধ্যে সাংঘর্ষিক মনে হচ্ছে যদি যে আকল এবং নকলের মধ্যে বিবেকের মাঝে এবং কলা এবং হানিসের মাঝে সাংঘর্ষিক মনে হচ্ছে যদি এমনটা মনে হয় তাহলে আমাদের যে জিনিসটা জানতে হবে হচ্ছে তাহলে এর জন্য দুটি অবস্থা এক নম্বর অবস্থা হচ্ছে এক নম্বর হচ্ছে হয়তো যে নকল মানে যে কোরআন এবং হাদিসের যে বক্তব্য কোরআন হচ্ছে মানে হয়তো নকল যেটা সাব্যস্ত হয়নি সেটা সাব্যস্ত হয়নি সেটা প্রমাণিত নয় অথবা আকল নকলকে বুঝতে পারে নাই আকলের কচুর শসু থাকার আকলের আকলের মধ্যে নকলকে বোঝার জন্য মানে খবরকে বোঝার জন্য হাদিসকে বোঝার জন্য যেই পরিমাণের মানে আকলকে যে পরিমাণ সুস্থ থাকা দরকার ছিল সেই সুস্থতা আকলের মধ্যে না থাকার কারণে আকল সেটাকে বুঝতে পারেনি তাহলে এটা দুইটা কারণ দুইটা কারণ এক নম্বর কারণ হচ্ছে যে যদি দেখা যায় যে সাংঘর্ষিক মনে হয় তাহলে বুঝতে হবে যে হয়তো নকল যেটা আছে এটা সহি নয় আমার কাছে যে হাদিসটা আছে এই হাদিসটা কি নয় সহি আমি যে হাতি দিয়েছি আমার আকলটা বিবাহ হওয়ার কারণে আকলটা আমার ওই নকলটাকে যেভাবে বোঝা দরকার ছিল সেভাবে বুঝতে পারেননি এই দুটি ছাড়া তৃতীয় কোন কারণ নেই এই দুইটি কারণ ছাড়া তৃতীয় কারণ নেই সুতরাং এই দুটি কারণ আমাদের একটু বিশ্লেষণ করতে হবে বিপরীত হতে পারবে না এটা আমরা এই আলোচনার এখন আমাদের কাছে যেটা আসতেছে সেটা হল যে দুটি কারণে আমরা দেখতে পাই যে আকলটা নকলের কি পারে সাংঘষিক আমাদের কাছে মনে হয় সেই দুটি কারণে প্রথম কারণ হচ্ছে নকল বা খবর সাব্যস্ত না হওয়া হাদিসের মাধ্যমে খবর সাব্যস্ত না হওয়া যদি আমাদের কাছে কোন হাদিস আসে কোরআনে কথা আনিবো নাহির ব্যাপারে আমাদের মধ্যে কোন ধরনের কি নেই সন্দেহ নেই আছে নাকি আমাদের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই সুতরাং কোরআনে এই বক্তব্যের মধ্যে আসবে না হাদিসের ব্যাপারের বক্তব্যটি আসবে হাদিসের ব্যাপারের বক্তব্যটি আসবে আমরা সিদ্ধান্ত দিব সেটা হচ্ছে এলমুল হাদিস এর কাছে আমাদেরকে যেতে হবে সুতরাং হাদিস আসলেই হাদিস গ্রহণ করা যাবে না হাদিস আসলে প্রথমে এলমুল হাদিসের কাছে যেতে হবে হাদিসে যে এই মাসে হাদিসের যে সায়েন্স আছে সেই সায়েন্স আমাদেরকে জানতে হবে হাদিস কতটুকু গ্রহণযোগ্য কতটুকু এটা বলা সুযোগ আছে কিনা সুযোগ নেই জানতে হবে হাদিসটা আসলে কি সহি কি সহি নয় যে আমি হাদিস শুনলাম এবং হাদিস শুনলে দায় কি সহি এটা আমার জানার দরকার নেই যদি কেউ এ কথা মনে করে তিনি ভুল করছেন তিনি এটা বোন করছেন আমাদের সমাজের মধ্যে মূলত এই জিনিসটা ব্যাপকভাবে বিরাজ করছে সেটা হচ্ছে রসুলের নামে যত হাদিস দেওয়া হয়েছে হাদিসের নামে যত কিছু চলছে আমরা সবকিছু সবকিছু হাদিস মনে করি সেদিন একজন একটা বই আসলে আসলেন আর কি আমার তো দিল ওইটাই দেখি যে গতমে একটা দাহা হাদিস আলু জিগত জীব বেবিচারের ছিল যে বন্যিশ শুনছেন কিনা না শুনে নাই হ্যাঁ এটা তো মৎস্যধু মহমিনা আপনারা দেখ এমন কোন মাহফিল নেই মাহফিল আমি শুনি না যে আওয়াজ করতেছে বেবিচারেন যে এভাবে মূলত আমাদের সমস্যা হয়ে গেছে এখন যার কাছে সুস্থ বিবেক আছে খুব ভালো করে বুঝলেন যার কাছে সুস্থ বিবেক আছে সে যখন শুনবে যে আল্লারা সুসংবাদ অবস্থান আল্লাহারা সুসংবস্থ বলেছে যে দীঘ হচ্ছে জেরাই ছেও বেবিচারের ছেঘন্য অথচের জন্য আলোয়ারুল আলমিন আসমান থেকে শাস্তির বিধান করেছে আর দীর্ঘের জন্য আসমান থেকে শাস্তির বিধান করা এখন আ সুস্থ বিবেক দিয়ে একবার বলবে যে সুর কথা মানে গ্রহণ করতে হাজি না কারণ হচ্ছে তারা হাদিস সম্পর্কে যখন বিবেক দিয়ে চিন্তা করে তখন আমরাও মিথ্যা হাদিজ চালু করে দিয়েছি হাজার হাজার লক্ষ লোকের মিথ্যা হাদিস চালু করে দিয়েছি ওই মিথ্যা হাদিসের কারণে তারা না এটা যায় না এটা কি এই জন্য মানে আকল এবং নকল এই দুইয়ের মধ্যে যখন নকলের এবং আকলের মধ্যে তার দেখা দিবে কোন ধরনের সাংঘর্ষিক মনে হবে সংঘর্ষ দেখা দিবে দুটোর মধ্যে কনফ্লিক্ট মনে হবে তখন আমাদেরকে এই দুটি মূলনীতির দিকে যেতে হবে এক নম্বর মূলনীতি হচ্ছে হয়তো নকল যেটা হাদিস জেদা বলা হচ্ছে সেটা হাদিস কি হয় এই মেয়ে হাদিস অনুযায়ী সহি অথবা আমার আকল মূলত হাদিসটাকে কি করতে পারে না উপরব্দি করতে পারে নাই মানে আমার কাছে কোন নকল আসবে কোন খবর আসবে তখনই আমাকে নিতে হবে এলমুল হাদিসের কাছে সুতরাং হাদিস না জেনে তাহলে হাদিসের উপর আমল করা সহজ কিনা আপনারা কি মনে করেন আল্লাহ আদিস আব্দুল আছে আহিস আহ্লাহিস মুখে আহিস না এই জন্য মানে একজন এসব আদিস আছে কি আদিশের মধ্যে আছে হাদিস বলে দিবে এগুলো আদিস বলে দিলে তাহলে আপনি কি করবেন গতকাল আমাকে করে দিচ্ছে আমি মধ্যে নেই আমি বললাম না আছে না সেই বোখারের মধ্যে শেষে আমার সাথে যে এটা প্রমাণিত হলো যে সেই বোঝারি থেকে নেই না তো পাচ্ছি বাড়ি থেকে আদিশটা দিয়েছে মুখে আসছে কারণ সেই বোকের মধ্যে আদিশ নেই এখন এটাও তো জানতে হবে এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে এটা আমাদেরকে জানতে হবে যে এই দুইয়ের মধ্যে কনফ্লিক্ট হলে যে আলমুল হাদিস আমাদেরকে দিকে যেতে হবে প্রথম মূল্যের দিকে যেতে হবে এবার আমরা এক্ষেত্রে কতগুলি উদাহরণ আপনাদের সামনে পেশ করবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট উদাহরণ সেই উদাহরণগুলোর মধ্যে হচ্ছে যে যে সমস্ত হাদিস বলেছেন এটা অনেক সময় দেখা যায় যে হাদিস করা হবে তখনই আকল এটাকে অস্বীকার করবে আকলের স্বাভাবিক আকল দিয়ে আমরা বললো আল্লাহ ওই থেকে একটা পাখি তৈরি করবেন এই পাখির সত্তর হাজার কি থাকবে ঠোঁট থাকবে সত্তর হাজার ইস্তে পার করতে থাকবে এই আদিসটা শুনলে কেমন লাগলো কন আব আদিস পড়লি না শুনতেন আদিজ এই কিতাব গুলো পড়লি তো শুনতেন শুনতে সবগুলো কিতাব পড়লি তো তারপরে আপনার কাছে আদিজ হিসেবে এটা আদিশ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে আদিশ হিসেবে ঠিক আছে এখন যখনই এটা প্রথম শুনবে তখন সে বলবে যে কারণ কারণ হয়তো দুইটিও হতে পারে তিনটেও হতে পারে কিন্তু আপনি বলতে চাই সত্তর হবে আবার সত্তর হাজার মধ্যে প্রত্যেকটি ঠোঁট দিয়ে সে সত্তর কথা বলবে এটা এটা অদ্ভুত কথা এটা হাদিস কথা নয় এটা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এর বক্তব্য নয় এটা আল্লাহ রাসুল এর বক্তব্য নয় এটা ভারা বাড়ি মিথ্যা কথা সুতরাং এটা স্বাভাবিক বিবেক দিয়ে বোঝা যাচ্ছে এটা স্বাভাবিক বিবেক দিয়ে বোঝা যাচ্ছে যে এটা হাদিস নয় আহ আল আকুল মানে সুস্থ বিবেক মূলত এটাকে অস্বীকার করছে এ কারণে আমরা দেখতে পাই এটা রাসুল আল্লাহ হাদিস নয় কিন্তু আপনি যখন সুফিবাদিদের কাছে যাবেন সুফিবাদিদের পিতার মধ্যে এই হাদিস একেবারে প্রত্যেকে নকল করেছে সারহানি থেকে আরম্ভ করে সবাই নকল করেছে বলছে একবার বললে মূলত তার এত বিশাল হাদিস গুলো যদি আপনি দেখেন তবলিক হিসাবের মধ্যে দেখবেন তাহলে দেখবেন যে এ ধরনের হাদিস দিয়ে ভরপুর করে রাখেছে এ ধরনের হাদিস দিয়ে ভরপুর করে রাখেছে কারণ এখন এই হাদিস যখন মানুষের সামনে বলা হবে তখন একজন লোক বলছে যে আপনি কি কথা বলছেন এটা সুস্থ বিবে না তাহলে দেখা গেল যে মূলত সুস্থ বিবে এবং আমরা একটা সিদ্ধান্ত বুঝতে পারলাম এই যদি কালিম রহমতুল্লাহ বলেছেন যে কালিম রহমতুল্লাহ বলেছেন তিনি বলেন এই ধরনের উদ্ভব ভিত্তিহীন যত হাদিস আছে যেগুলো হাদিস হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে এগুলোর মূল কারণ যারা এগুলোকে প্রবর্তক এর দুটি কারণ রয়েছে সবচেয়ে বড় মূর্খ এবং আহমদ ছিল এই কারণে এই কাজ করেছে অথবা ইমান অথবা তারা যিনি দিক ছিল মূলত সত্যিকার অর্থে ছিল না মুসলিম ছিল ইসলাম ইসলামকে মানুষের কাছে নিন্দিত করার জন্য গৃহীত করার জন্য আল্লাহ রাসুলের নামে এই ধরনের মিথ্যাচার করেছে আল্লাহ রাসুল সালিসের নামে সাব্যস্ত করেছে আমাদের ভাই বলে দিচ্ছেন যে হাদিস কোথাও শুনি নাই এই হাদিস এখন যে আদিসটা মধ্যে উল্লেখ করেছে মনে হয় জন উল্লেখ করেছেন জন্য কি জিনিস জানা বাজু বগুন বাজবে বাদিস এটা কিন্তু গোরে কি শুনে সে বলবে যে রাসিদুলটা ভুল করছেন মানে যদি কোন প্রশ্ন থাকে পরে আলোচনা করবেন জি এখন কথা হচ্ছে যেটা সেটা হলো রসমুল্লাহ সাল্লাহামের নামে আমাদেরকে যেতে হবে এটা আসলে আদিস গহনযোগ্যিরা ও সালুস্লাম অথচ রসমুল্লাহ সাল্লা স্লামের কাছ থেকে এটা সৈল আদি স্লাম বস্ত হয়েছে সাব্যস্ত হয়েছে অথচ এই হাদিস্টল চালিয়েছে ও মা ওসমজি তো মাধ্যমে এমন একটা বৈশিষ্ট্য হয়েছে যে বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করা বর্তমান যুগে আধুনিক যুগের ডাক্তার বিশ্লেষণ করতে অক্ষম হয়ে গেছে যদি একদম ডাক্তার বর্তমানে বিশ্লেষণ করে বলেছে যে হ্যাঁ এর মধ্যে সমস্ত যেই করে দান করবে সেই উদ্দেশ্যে তার হাসি হবে তাহলে এই বিষয়টি খুব সহজ নয় এটাকে প্রমাণ করা এটাকে আধুনিক বিজ্ঞানের মাধ্যমে এটাকে প্রমাণ করা সাব্যস্ত করা এটা কিন্তু সহজ বিষয় নয় এটা সহজ বিষয় নয় এই জন্য অনেক ডাক্তারই এটাকে কি করেছে এ বিষয়। পরিতৃপ্তি লাভ করে অনুরুদ্ধে পিপাসা মিটায় দুইটাই হয় এর মাধ্যমে খাবারের কাজ হয় এর মাধ্যমে পিপাসা মিটানোর কাজও হয় দুইটাই হয় তাকে এবং এই কারণে মূলত এর মধ্যে সেফা খাবারের মধ্যে মূলত মানুষের সেফা রয়েছে খাবারের মধ্যে মানুষের শেখা রয়েছে আরোগ্য রয়েছে সুতরাং এর মাধ্যমেই আরোগ্য রয়েছে কিন্তু বর্তমান থেকে ডাক্তারদের মধ্যে অনেকেই বলেছেন যে মায়ে জমজমের মধ্যে এই বৈশিষ্ট্য পাওয়া যায় তার মনে সৃষ্টি করতে হবে আল্লাহ জমজমের পানির মধ্যে বৈশিষ্ট্য দিয়েছেন যান শেখ ইস্তামী মোহাম্মদুল্লাহ বলেন কিন্তু বেগুন এটা আল্লাহ রব্লুল্লাহের মধ্যে ব্যান না হলি মা ও কিন্তু এ কথা বলা যাই যে এটা যে রোগের জন্য ওষুধ যে রোগের নিয়োগ করে খাবেন সেই যাবে এটা বলার নেই সুতরাং এই হাদিস চালু করার কোন অবকাশ নেই যে বাজিনজান হচ্ছে সব রোগের ওষুধ কারণ এরকম আরেকটা হাদিস অর্থে এই শব্দে আরেকটা হাদিস বর্ণনা করা হয়েছে সেই হাদিসের লবজি হচ্ছে এইভাবে আল বাজিনজান শেফা ও মিনকুল্লে দা বাজিনজান বেগুন দা হলো সকল রোগের সকল রোগের আরোগ্য أبن أخير محمد الله لا يقولون إذا كانت هذه الحديثة بكار ممتو تقولون فتح الله من وداع ذلك قبه الله من وداع ذلك هذه الحديثة تقول لك هذه الحديثة الله رسول صلى الله عليه وسلم صال لك رسول الله الله تلعطاه قر تاكه جديده قرر نقشته قرر وسته فإن هذا لو قال لو قاله بعد جهلة الأتباء لا ساخر من الناس جيدكونا مركو نكتر إذا كنت بلتو কোন মূর্খ লোক এবং সে ডাক্তার হিসেবে মানে প্রমাণিত যে মানে মূর্খ ডাক্তার মূর্খ লোককে ডাক্তারই করে এমন যদি কেউ এ কথা বলতো লাখেরা নাস মানুষ তার এ কথায় মানে তিরস্কার করতো তাকে নিন্দা করতো তাকে বিদ্রুপ করতো তাকে বিদ্রুপ বলতেছে এটা বিদ্রুপ করতো অথচ কিভাবে এটা আজ রাশাল ইসলামের বক্তব্য হতে পারে এটা বিশ্বাস করা কোনো সুযোগ নেই এটা আলার বক্তব্য হওয়া হতে পারে কিভাবে এটা বিশ্বাস করার সুযোগ কোনো অবস্থায় নেই সুতরাং কোনো অবস্থায় হাদিস এটা হতে পারে না তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে হাদিস যদি এমন হয় তাকে যে হাদিসটুকু স্বাভাবিকভাবে বিবেকের সাথে কনফ্লিক্ট করে সেই হাদিসটুকু গ্রহণযোগ্য নয় সে হাদিসটুকু এরা এবং সেই হাদিসটুকু গ্রহণযোগ্য না যে শুধু সেই হাদিসটা মূলত হাদিসের সে হাদিসটা হচ্ছে এই হাদিস এভাবে এসেছে এটা বাংলাদেশের খুব বহুল প্রচলিত রয়েছে যখন কোন ব্যক্তি बहुचल नहीं ना कि आज की सुनिजी सुन आगे क्यों सुन कथा तो बहुत शुनि हाँची दी बोला कथा सत्य बोले একবারই সত্য বলেছেন সত্যের কথা বলি হচ্ছে বিবেক যখন চিন্তা করবে কথা বলতে পারেন হাসিতে মানুষের স্তব বিষয় মানুষের প্রকৃতিগত বিষয় মানুষের শারীরিক কারণে হাসি আসে এবং হাসি আসলেই যে বাড়বে তখন হয়ে যাবে এটা এটা কোন দিন বিবেক মানে মেনে নেয় না এবং এই বিবেকের সাথে কনফিগারেশনের সাথে সাথে আমি আলবুন হাদিসে যাব আলবুন হাদিসে গিয়ে দেখব যে এটা হাদিস নয় এটা হাদিসের নামে জালিয়েছে এটা হাদিসের নামে কি জালিয়েছে এই জন্য শফিকুল কাইমাহুল্লাহ আলাইহি শান্তকে বলেন ওয়ালাউ আতাসাব 1000 1000 মরা যে দি এক লক্ষ বার হাসিনে ওহও ইয়ারবি হাদিসের মাক্সিমার আসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এক লক্ষ আছে তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে এটা আল্লাহ রাসুল সাল্লাহ বক্তব্য নয় আচ্ছা এবার চার নম্বর আদিস চার নম্বর আদিস হচ্ছে এটাও বন্য করেছে মসুর ডাইল খাও ইরাকুল খালি হাটকে নরম করে মুসুর ডাল বন্ধ করতেছে তারপরে উদ্যানা আর মুসুর ডাল এ কারণে মানে অশ্রুতা আল্লাহ করতে পারবে বলতে বলতেছে সপ্তর জন নবী মোশোরের দায় একটি করেছে বেঁটে তারপরে তারা খেয়েছেন এই হাদিস বর্ণনা করতেছেন এই হাদিস করতেছে এই হাদিস বর্ণনা করার পরে বিবেক আপনি চিন্তা করলে দেখবেন যেটা আসলে হাদিস হতে পারে না এরকম হতে পারে না আব্দুল্লাহ মুবারকুল্লাহ করলেন এই হাজি সম্পর্কে আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ করলেন কিবারক রহমদুল্লাহ করলেন এভাবে যে ইন্টা এই হাদিসটা আপনার নামে বর্ণনা করা হয় যে আপনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ মুবারক রহমদুল্লাহ কি বলতেছে যে আপনি বর্ণনা করেছেন এই হাদিসটা মুবারক আব্দুল্লাহ মুবারক রহমদুল্লাহ বলেন তিনি একটু আশ্চর্য মসুরদারের ব্যাপারে কোনো হাবিস আমি আলাদা সুস্থের কাছে থেকে কখনো বর্ণনা করি নাই শাহুল আমি যতটুকু জানি এটা ইয়াহুদের সবচেয়ে প্রিয় খাবার এটা ইয়াহুদিন সবচেয়ে প্রিয় খাবার যেটা আমরা জানি এটা হচ্ছে ইয়াহুদিন ডাল ব্যাপারে যে হাদিসটা রাখা করা হয়েছে বিভাগ মূলত সেটা গ্রহণ করে না এবং এই ধরনের হাদিস গ্রহণযোগ্য রয়ে ধরনের হাদিস প্রয়োজন হতে পারে না এরকম অনেকগুলো হাদিস এখানে রয়েছে অনেক দীর্ঘ সময় লাগবে এই আমরা সেগুলো যাচ্ছি না আমরা দ্বিতীয় স্টেজে যেতে চাই মানে দ্বিতীয় যে স্তর আছে সেই স্তরের আলোচনার মধ্যে যেতে চাই আসেন এই হাদিসের মধ্যে আসেন এগুলো তো ওইমন হাদিস দিলাম যে হাদিস গুলো আপনারা বুঝতে মানে শুনলেই বুঝতে পারতেছেন যে অথবা বুঝতে পার না পারলেও মানে আপনাদের বিবে মানে স্বাভাবিক বিবে এটা উপলব্ধি হবে উপলব্ধি হচ্ছে যে এটা আসলে আদিস না বুঝে আসছে যে কি আদিস না আপনি প্রাৎক্ষণিকভাবে বলতে পারবেন না আপনি কি বলতে পারবেন না না জেরে আন্দাজের উপর কারণ আন্দাজের উপর আন্দাজের উপর যদি বলতে যান তাহলে আপনি আল্লাহ রাসুম সাল্লাহ স্বীকার করলেন এটা কোথাও যেতে হবে আমি বলেছি হচ্ছে কিন্তু এরমুল হাদিসে এরমুল হাদিস এর উপর করে আমাদেরকে বলতে হবে কোনটা সহি কোনটা সহি নয় কোনটা গ্রহণযোগ্য কোনটা জাল বাতিল মিথ্যা হাদিস সেটা আমাদেরকে সেই অনুযায়ী করতে হবে এবার আসেন মসজিদের মধ্যে খোদ্দার শুনতেছেন খতিব সাহেব মধ্যে আল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বর্ণনা করে দিয়ে যাচ্ছে কে হাদিস বর্ণনা করতেছে কুদামাজি দিন হাদিস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে ইন্নাল আউওয়ালু মা খলক আল্লাহুল কলম আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম কে সৃষ্টি করেছেন ওয়াকাল তারপর বলেন কলম কে সৃষ্টি করার পরে কলম বলল মা আক্তুব আমি কি লিখব قال اكتب كل شيء لكائن الى يوم القيامه কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু কি করো লিপিবদ্ধ করে দাও কিয়ামত পর্যন্ত হয় যারা আপনি মা হা এ নিয়ে যান আবার এরপর আবার একেবারে অনন্তকাল পর্যন্ত যা কিছু হবে সবকিছু কি করলেন কলম সবকিছু লিখে দিলেন এটা খোদ্দার মধ্যে দিলেন এখন আপনি আপনার বিবেক দিয়ে এটাকে কি হাজিস নয় হাদিস কি বলবেন আপনি এখন আপনার যে মানে বিবেক দিয়ে এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন বিশ্লেষণ করতে হলে আপনাকে জানতে হবে আচ্ছা এটা বাদ দিলাম এবার দ্বিতীয় হাদিসের মধ্যে আসেন শুনলেন আলামীকাল আরেক মসজিদে গেলেন মনে করেন আলামী মসজিদে গেলেন এই হাদিস শুনলেন এখন আলামী ওই দিকে বললেন আরেক মসজিদে গেছেন মনে করেন সেখানে গিয়ে আবার শুনতেছেন সে আরেকটা হাদিস বলতেছে সৃষ্টি করেছেন আকলকে তোমার ছেষ্ঠ আর কোন সৃষ্টি আমি সৃষ্টি করি নাই এখন আরেকটি করতে শুনলেন এটা এবার আপনি কোনলেন এবার পরে শুধু পূর্বপাষে আরেক মসজিদে গেলেন আরেক মসজিদ নেওয়ার পরে সেখানে গিয়ে দেখবেন যে এই মাংসের বর্ণনা করতেছে হাদিস দ্বারা ইমাংসের বর্ণনা করে দিচ্ছে যে আপনার জন্য আমার পিতা মাতা উৎসর্গ হোক আখুল্লাহ আমাকে সংবাদ দিন আল্লাহ রব্দুল আলমিন সমস্ত জিনিস সৃষ্টি করার আগে প্রথম কোন জিনিসকে সৃষ্টি করেছে তিনি বললেন এই মুহূর্তে করে দিয়েছেন এই মূর কি হচ্ছিল হচ্ছিল ঘুরতেছিল ঘুর্ণিটা খাচ্ছিল এরপরে এই আদিজ শুনতে পেলেন এবার আপনি বলেন তো আপনার আকল দিয়ে তিনখানে তিনটা শুনলেন কোনটাকে আপনি তাদের দিবেন বা কিভাবে কারণ এখানে আপনি কোনো অবস্থাতে পারবেন না কোনো অবস্থাতে হবে আমরা দেখতে পাবো হাদিসুল আল প্রথম যে হাদিসটা আমরা দেখেছি সেই হাদিসটা হচ্ছে এবং শেখ রাসুদ আলবাইহম শুরু করেছেন আল্লাহ তারা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম কোনটা সৃষ্টি করেছেন আল্লাহ তারা কলমকে সৃষ্টি করেছেন আর দ্বিতীয় যে আদিজটি বর্ণনা করা হলে সেই সমস্ত ওরামের অনুযায়ী উল্লেখ করেছে এই আদিজটাকে উল্লেখ করেছেন ওদিস তৃতীয় হাদিসটি যদিও আব্দুল রাজাক সাল আলী রহমতুল্লাহ তার মোসান্নাফের আব্দুল রাজাক সালী রহমতুল্লাহ উল্লেখ করেছেন বলে কস্তুলানি তার কিতাবের মধ্যে মধ্যে উল্লেখ কিন্তু আমি মধ্যে তালাশ করে পাইনি তাহলে এবার আমরা বুঝতে পারলাম কথা এই কথাটুকু যে আকল এবং নকল এটি এর মধ্যে সাংঘর্ষিক হলে আমাদের প্রথম যে বিষয়টি সিদ্ধান্ত সেই বিপর্যয় করতে হবে কিমুল হারিসের ভিত্তিতে সেই বিপর্যয় আমাদেরকে এই মুল ভিত্তিতে করতে হবে এটা প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা আমরা বললাম যদি আকল এবং নকলের মধ্যে কোন কারণে আকল এবং নকলের মধ্যে কোন কারণে সাংঘর্ষিক মনে হয় আমরা বলেছি কোনো অবস্থাতেই নকল কোন অবস্থাতে নির্ধারিত হতে পারে না কোনো অবস্থায় সাংঘর্ষিক হতে পারে না এটা আমরা স্পষ্ট করেছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে সাংঘর্ষিক যদি এমনটি হয় তাহলে আরেক নম্বর দুইটি নম্বর স্টেজ হচ্ছে তাহলে বুঝতে হবে যে যে নকল আমার কাছে আসছে এই নকলটা সেটা আমাদেরকে স্পষ্ট করে বুঝতে হবে যেমন আল্লাহ আল্লাহ বিষয়ে আল্লাহমিন তার জাতের খবর দিচ্ছেন আয়তের মধ্যে আল্লাহ সুবাহ কিশোর উপরে আছেন আরশির উপরে উঠেছেন অথবা আশির উপর আছেন এই যে আল্লাহ সুবাহ তারা আর্শির উপর আছেন এই বক্তব্য রূপে আল্লাহ আবুল্লাহ আহমিন পর আরো কয়েকটি আয়তের মধ্যে সুয়ে তোহার পাঁচ নম্বর আয়ত আর আল্লাখ বলছে মানফিস আসেন ওখানে আরশো কথা করা হলো না এবং এই ছিল আয়তের মধ্যে বলতেছেন তোমরা কি তার কাছ থেকে তাই বুঝেছ যিনি আসমানে আছেন এখানে যদি আসমান আছেন বলতে তাকে বোঝানো হয়েছে আল্লাহকে বুঝানো হয়েছে তাহলে আল্লাহ কোথায় আছেন এখানে আসমানে আছেন তাহলে বুঝা হয়েছে যে আগে কথা বলা হলো এখন বলা হলো আসমানের কথা চার নম্বর আয়তের মধ্যে বলছেন ওই তোমরা যেখানে থাকো তিনি তোমাদের সাথে আছেন তিনি তোমার যেখানে থাকো তিনি তোমাদের সাথে আছেন এখন কেউ শুধু বলে যে আপনি বলেন আল্লাহুল কোরনের কালীনের মধ্যেই তো এখানে আয়াতের মধ্যে এখানে সাংঘর্ষিক মানে সংঘর্ষ আছে কি মনে করবেন হ্যাঁ সংঘর্ষ নেই তবে এটা কি মানে তিনটি আয়াত দ্বারা কি বুঝে তিনটি আয়তের মধ্যে কিভাবে আপনি বলতেছেন এটা তো আল্লাহ তালা বলে নাই এখানে এই আয়তের মধ্যে তো আল্লাহ তালা কথা বলেন নাই আল্লাহ তালা বলছেন আসমানে দিচ্ছি তুমিও তো নেমে আসতে পারেন তিনি আসতে পারেন না মানে আল্লাহর তুমি আসতে কোনো সমস্যা আছে নাকি না আসতে পারেন আসমানে একই কথাই মানে এই সাধারণ বিভক্ত করে আপনি কি করতে চাচ্ছিলেন তিনটি বক্তব্যের মধ্যে কোথাও সর্বসাই কিন্তু এখানে আমাদের খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে এখানে আকল জিনিসটাকে উপলব্ধি করতে পারে নাইনি মূলত আল্লাহুল প্রথম দুটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুলা তারা অরিন উল মুখ এর দিকে দিয়েছেন তিনি যে সব কিছুর উপরে রয়েছেন তিনি যে আইসের উপরেও রয়েছেন এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ আব্রাহিন কখনো সামার সাথে ব্যবহার করেছেন আসমান সত্তে আসমানের আমাদের জন্য উপরে আর আর শব্দ ব্যবহার করেছেন যেহেতু সব সবকিছুর উপরে সবকিছুর উপরে আল্লাহ মূলত এই শব্দগুলো ব্যবহার করেছেন আর যেখানে আল্লাহমিনা কুমতুম সেখানে মূলত আল্লাহুল্লাহমিন তার আলমের কথা আলোচনা করেছেন যেহেতু এর আগেই আল্লাহ রবুল্লাহমিন আইলের কথা ইঙ্গিত করেছেন সুতরাং যদি এবারও ব্যাখ্যা করা হয় তাকে তাহলে কোরআনের মধ্যে সংঘর্ষ রয়েছে এবং কোরআনে মুক্ত বিভে সংঘর্ষ দেখানোর জন্য আমরা একবার জিনাজ হয়ে গেলাম আহ ইয়ের জন্য একটা প্রোগ্রামের মধ্যে দাহদি কাজে তখন জিনাজ সেখানে আমরা একটা তিনজন খ্রিস্টান হয়ে গিয়েছে তাদের সাথে একটা মোনাজা বসলাম তাদের সাথে একটা বহাসু বসলাম তখন খ্রিস্টানরা এক বিশাল এসেছে এখানে কোরআন করেন এক শতাধিক গুণ দিয়ে আসছে কোরআন করেন এক শতা নিয়ে আসছে এরকম কোরআন মানে আয়াতের মধ্যে এই সমস্ত মানে বিষয়ে তারা বুঝতে পারেনি তাদের বিবেক যেটাকে তারা উপলব্ধি করতে পারেনি এই ধরনের বিষয় নিয়ে এসে তারা বুঝার চেষ্টা করেছে যে এগুলো করার মধ্যে গুণের মধ্যে সংঘর্ষ করা দেখা যাচ্ছে একবার আল্লাহ আল্লাহ আল্লাহ সংঘর্ষটা তৈরি করেছে মূলত এই সংঘর্ষ তৈরি করেছে আকল এই সংঘর্ষ কিছু তৈরি করেছে নস তৈরি করে মূলত একই উৎস থেকে এসেছে নসের একই টার্গেট একই কথা নসছে কিন্তু আকল বুঝতে এটা কি করেছে সবচেয়ে विभानी नहीं बर मानी बुझते दुर्बल हारणगुल्ते सांघर्षिक मैं ये देखा गया এই সাংঘর্ষ কিন্তু আজকে শুরু হয় মানে এই সাংঘর্ষিকতার কারণে আশায় যারা রয়েছে মাতুরি যারা রয়েছে তারা শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের মানে জাতের বিষয় নিয়ে তারা বড় বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের ইস্তহাকে সেফাত হলে ইস্তহা আল্লাহ তালা ইস্তেহার যে সিফাত রয়েছে যে তিনি যে উঠেছেন এই যে সেফাত রয়েছে এই সেফাতকে তারা বিকৃত করে দিয়েছে এই সেফাতকে বিকৃত করে দিয়েছে যেহেতু তারা দেখেছে কি আল্লাহ রবুল্লা আলমিনকে যদি আশ্রয় উপরে উঠেছেন বক্তব্য রয়েছে আল্লাহ রক্তা বিবেক দিয়ে একটা সিদ্ধান্ত করছে সে অর্থ বিকৃত করে দিই ইস্তাকে অর্থ যদি আমরা করে দিই যে আল্লাহ তারা যার অধিকার লাভ করেছেন ক্ষমতা লাভ করেছেন তাহলে এই সব কিছুকে কি করতে পারবো আমরা বুঝাতে পারবো এবং এক অর্থ হয়ে যাবে এই জন্য আশায়ারি যারা আছে মাতরিনী যারা আছে তারা মূলত এই ক্ষেত্রে বড় ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং বড় ধরনের বিভ্রান্তি তৈরি করেছে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই আমরা যে মূল পয়েন্টটি আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে কোন অবস্থাতেই সহি সুস্থ বিবেক কোন অবস্থাতেই মূলত সহি হাদিসের অথবা সহি নকলের কোনো অবস্থাতেই সাংঘর্ষিক হবেনা কোনো অবস্থায় সাংঘর্ষিক হবে না সাংঘর্ষিক হলে হয়তো মনে করতে হবে যে হারিসটা এবং হাদিসটা সাব্যস্ত হয়ই हारिछर मध्य समस्या रहा है अथवा बुजते हैं आकल मध्य की बुझे मध्य समस्या जिसने सत्य का बुझा दरकार बुझते बुझते उदाहरण दिए शेष करते भान तारा कुलेमिर मध्य बढ़लाब्बल आडामी बोलते हैं اينما تكون يدكم على نصر افتتنا بركاته الله سبحانه وتعالى اينما تكون يدكم الموت ولا كن في بيد مشيده وان تصبهم سيئه يقول هذه من عند الله وان تصبهم سيئه يقول هذه من عندك قل كل من عند الله الله تبارك وتعالى سوره النصر افتتنا بركاته الموت بيتومتو আপনাদের আল্লাহবুল বক্তব্য এবং যেখানে থাকো সেখানে মৃত্যু তোমাদেরকে পাবে গুরুজি আত্মগোপন করে থাকো তোমাদেরকে মৃত্যু অবশ্যই ভালো কাজ তাদেরকে পায় কোনো ভালো বিষয় তাদেরকে পায় যেটা আল্লাহর পক্ষ থেকে যে এটা তো ভালো কাজ হয়েছে আমরা একটা হাসানার মধ্যে অনেকে বলেছেন যে যুদ্ধের যদি বিজয় লাভ হয় তারা বলে এটা কার পক্ষ থেকে তোমার পক্ষ থেকে তোমার কাছ থেকে তোমার কারণে আমরা যুদ্ধে পরাজয় গেলাম তোমার কারণে আমাদের সমস্যায় হয়ে তোমার কারণে আমাদের বিপদ হলো বলুন ওসব তুমি 10 আগে আমাদের যে অবস্থা তুমি আশা ধরে দামের অবস্থা বড় আরো দিন দিন ধরে এসে আমরা আক্রমণ থেকে আমরা ডিসটাব হচ্ছিল না কারণ আমাদের উপর আর তোমার কারণে আমাদের উপর আক্রমণ বাড়িয়ে গেছে সুতরাং তোমার কারণে এই বিষয়টা এই বলে আল্লাহ তাআলা কুন বলুন কুন কুল্লি সব মোলো তো আল্লাহর কি বলতেছে পক্ষ থেকে ভালো হয় বন্ধু থেকে বিশ্বাস করেন এবার বিশ্বাস করেন তো আটত্তর আয়াত দেখি বিশ্বাস করবো হয়ে গেলে আপনাদের আচ্ছা এরপরে প্রশ্ন থাকলে প্রশ্ন লিখে দেবেন মা যে কল্যাণ তোমাকে আর তোমাকে প্রেরণ করেছে মানুষের জন্য রাসুল হিসেবে ও কফলা আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট এবার দ্বিতীয় আর বিশ্বাস এখন সুস্থ বিধেক অনুযায়ী যদি আপনি চিন্তা করুন তাহলে বিধেক আমাকে বলবে যে দুটি এত মধ্যে সাংঘর্ষিক দুটি আয়ত মধ্যে কনফ্লিক্ট মধ্যে রয়েছে দুটি আধুনিক সংঘর্ষ রয়েছে কিন্তু আসলে কিনে সংঘর্ষ নেই আমরা বলেছি কোন অবস্থাতেই কোন অবস্থাতে আয়াত কোন অবস্থাতেই মানে এটা কেউ প্রমাণ করতে পারবে না যে কোন অবস্থাতে দুটির মধ্যে মানে সংঘর্ষ রয়েছে অথবা গরমিল রয়েছে এটা কেউ প্রমাণ করতে পারবে না সুতরাং এখন বুঝতে হবে যে আমাদের এই দুটি আয়াত বা যে আমাদের কাছে যেটা ধারণা করা সাংঘর্ষিকতা রয়েছে অভাব এটা কি অভাব এটা বুঝতে পারিনি এখন সে প্রশ্ন করতে পারে প্রথম আয়াতের মধ্যে কেন আল্লাহ রব্লুল আলমিন প্রথম আয়াতের মধ্যে আসত্তায়ের মধ্যে কেন আল্লাহ রব্লুল আলমিন দুইটাই আল্লাহর পক্ষ থেকে বললেন আর এটা ইনকার করলেন তারা বলছে আল্লাহর পক্ষ থেকে এটাই সাব্যস্ত করলেন দ্বিতীয় আয়াতে তাহলে কিনা আল্লাহ তালা এটা করলেন তাহলে তাহলে সয়াদ যেটা আছে খারাপ জিটা আছে ক্ষতির দিক যেটা আছে এটা কি আল্লাহর পক্ষ থেকে এটা পক্ষ থেকে হয়ে থাকে কেউ কেউ বলতেছেন এটা তার বলতেছেন এটা বড় ধরনের তারা দিয়েছে মূলত এই আয়াতের মধ্যে কোন ধরনের সাংঘর্ষিকতা নেই কারণ প্রথম যে আয়াতের মধ্যে আল্লাহ আব্বুল আলমিন যে কথাটা বলেছেন প্রথম দুই আয়তের মধ্যে এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ আবুল আল্হা সিয়া উত্তম আর ক্ষতি মানে যেটা ভালো কাজ আর যেটা ক্ষতি ক্ষতিটা বলেছেন মূলত এখানে প্রথম আয়াতের মধ্যে বোঝানো হয়েছে যেটা সেটা হলো হল বিগত ভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ এর পক্ষ থেকেই এই সৃষ্টি তারা মূলত এই বস্তুর সৃষ্টিটাকে সুরির দিনে সম্পর্কিত করে দিতে দিচ্ছিল মানে সৃষ্টিগত দিক থেকে মূলত তারা আসলের দিকে সম্পর্কিত করতেছিল খারাপকে এই জন্য আল্লাহ রাবুল্লাহ প্রথম আয়াতে তাদেরকে এনকার করলেন বলে যে না বরংিল্লাহ বলে দিন সবকিছু সৃষ্টিগতভাবে কার কাছ থেকে আল্লা পক্ষ থেকে আর দ্বিতীয় আয়াতের মধ্যে মূলত আল্লাহ তারা বুঝেছেন মানুষের উপার্জনগত দিক থেকে মানুষের অর্জনগত দিক থেকে দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ তারা বলছেন এটা এই দিক থেকে শৈলতের দৃষ্টিতে মানুষ যে উপার্জন করে থাকে সেই উপার্জনের দৃষ্টিতে দৃষ্টিবন্ধীতে মূলত যে হাসানা গুলো রয়েছে এই হাসানা মানুষ নিজের ইখতিয়ারের মাধ্যমে উপার্জন করে থাকে এবং আল্লাহ তারাও সন্তুষ্টির মধ্যে রয়েছে কিন্তু সাইয়ার মধ্যে আল্লাহ বলে সন্তুষ্টি আছে না প্রমাণিত কিন্তু সেটা আমাদের আকল বুঝতে পারিনি প্রথম আকল দুর্বল হওয়ার কারণে যখন এই আয়াতের তফসি আমাদের কাছে এসেছে তখন আমরা এই আয়াতের মাধ্যমে এটা বুঝতে পেরেছি যে মূলত আকল কখনো কখনো শরীরতের নস শরীর যে দলিল আছে এ দলিল বুঝতে অক্ষম হয় কিন্তু সেটা আকলকে বোঝানোর জন্য বোঝাতে হলে সত্যিকার আকল দিয়ে বুঝতে হবে অনেক বোঝা সম্ভব নয় আমরা এই নম্বরের মধ্যে আমরা যে কথাগুলো আলোচনা করেছি সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করেছি এটা অনেক আমি বলেছি আপনাদের সামনে যেটা সেখানে ইসলাম তাজিম তাজমিয়া রহমদ এই বিষয়গুলো একটা লিখেছেন পাঁচ প্রায় করে পাঁচ খন্ডে এই দীর্ঘ আলোচ্য বিষয় থেকে আমরা এর সাংর্ষিক হতে পারে না শহীদ হাদিসের সাথে কোন ধরনের সংঘর্ষ থাকতে পারে না দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা করতে চাবো সেটা হচ্ছে সময় আছে না আমার মনে হয়তো জন্য চলে আজকে পয়েন্ট হচ্ছে দলিলগুলো রয়েছে সেগুলো আল্লাহ এবং তার আসলে পক্ষ থেকে আমাদেরকে প্রকাশ্য প্রকাশ্যে এটাই আমাদেরকে মেনে নিতে হবে এবং এক্ষেত্রে কোন অবস্থায় কেয়াস দিয়ে ইমামের বক্তব্য দিয়ে আমাদের ধারণা দিয়ে আমাদের রুচি দিয়ে এটাকে কোন অবস্থায় মানে অস্বীকার করার কোন সুযোগ নেই अमान्य कर खबर सही नक्ल रही है ये कोवस्था मानस्य सुस्थ विवेक सांघर्षिक होते विवेक त्रुटि जो सांघर्षिका सांघर्षिक मन है सांघर्षिक এটা ধারণা হয় তাহলে হয়তো বিবে অথবা নস্তের মধ্যে কি রয়েছে নসের মধ্যে ভুল রয়েছে কোন ধরনের জালের দুর্বলতা রয়েছে করতে হলে নষ্ট দুর্বলতা যদি প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এলমুল হাদিসের ভিত্তিতে সেটা প্রমাণ করতে হবে এবং বৃত্তি হবে আমাদের একমাত্র এলমুল হাদিস হাজা আলহি সাহিদ করতে পারব আপনার নতুন কোনো আছে আচ্ছা আর ওই নতুন কোন ইসলামিক রেগুলেশন প্রোগ্রামের একটা ইয়ে চব্বিশ তারিখ প্রোগ্রাম ওইটা রেজিস্ট্রেশন নিয়ে ওখানে বসছেন জয়নাল মঞ্জুরুল্লাহ ভাই এবং নাসেন সাহ ওখানে যেটা করে থাকেন যদি কেউ রেজিস্টার করতে চান ওখান করে যায় বর্তমানো ধরন্তসলামের নামে টিভি টক শো গুলোতে যেভাবে ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছে তা থেকে দেশবাসীর পরিত্রাণের উপায় কি প্রথম কথা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমি এই বিষয় নিয়ে তারা মিসির মিটিং করতেছে না কেন অথবা তারা লাঠি সুটা নিয়ে বের হচ্ছে না কেন তাহলে আপনি বিদ্যার্থীর মধ্যে আছেন কারণ শহীদ মধ্যে এটা নয় পন্থার মধ্যে এর কারণ সরকারকে কনফ্লিক্ট করতে হলে आज समर्था देशन के मान प्रतिरोध करमता रही है सूतरा मैं बक्तव्य दीबी बक्तव्य दगे जानते हूं बक्तव्य मैं इस्लामी सरियत अनु कतटुकू ग्रहणजोग्य हमें जो মানে মানে আমার করার নেই নেই শক্তি সেটা করতে গেলে সেটা ভুল হবে এবং সেটা ইসলামের জন্য বিশাল ক্ষতি নিয়ে আসতে পারে মুসলমানদের বিশাল ক্ষতি করতে পারে মূলত ইসলামের বিশাল ক্ষতি করার আশঙ্কাই রয়েছে এবং যা করা হচ্ছে যা কিছু করা হচ্ছে সেটা বাহ্যিকভাবে আমরা মনে করতেছি যে হয়তো ইসলামের নামে একটা বড়যুদ্ধ করা হচ্ছে কিন্তু আমি মনে করি যে ইসলামকে একেবারে মূলত স্টপ ইসলামী করুক সকলকে পুরতা স্টপ করে দেওয়ার জন্য এটা হয়তো বাতিলের একটা কঠিন ষড়যন্ত্র হতে পারে এবং এই ষড়যন্ত্র এজেন্ডায় এজেন্ডায় মূলত মানে অন্য দিক থেকে বাস্তবায়িত হচ্ছে যদিও আমরা বলবো যে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে এই মানে অবস্থায় সহি যে কথা আছে মানুষের কাছে সেই কথাগুলো তুলে ধরতে হবে কিন্তু সেটা তুলে ধরতে হবে আমার সমর্থ সামর্থ্য যাই। আমার যতটুকু শক্তি রয়েছে এই শক্তি অনুযায়ী যে শক্তি আমার নেই যে সামর্থ্য আমার নেই সেখানে আমি হস্তক্ষেপ কোনো সুযোগ নেই আচ্ছা এরপরে একই সাথে বিশেষ আচ্ছা টক টক সুতে যে সমস্ত আলেমরা আসতেছে মানে তাদেরকে মূলত ইচ্ছাকৃতভাবে নিয়ে আসা হয় এবং আনা হয়ে থাকে মূলত ইসলামের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার জন্য তাকে এজেন্ডা দিয়েই আনা হয় তাকে এবং টাকা নিয়ে তাকে অত্যন্ত সুন্দরভাবে বাড়ি থেকে তাকে গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় আবার টাকা দিয়ে বাড়ি হারিয়ে দিয়ে তাকে করে দেওয়া হয় কিন্তু যারা হক পন্থী আছে তারা হক কথা বলবে এই সমস্ত কাজে কেউ লাগায় না এখন হক পথী যদি করতে হয় একটা গ্রুপের তাহলে এই ধরনের গ্রুপ করতে হবে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এই ধরনের করার জন্য মানে লোকদের কাছে আহ্বান করে দেখেছি যে লোকদের সারা পাওয়া মানে কারণ ইসলামের নামে তো বললে আরে ভাই আপনি একটা টক্স করবেন মানে আচ্ছা ঠিক আছে করেন কিন্তু তারা দিতে বলে क्योंकि आज पर शिकार दाय क्या जाएगा कारण यह মানে নব্বই পার্সেন্ট মুসলমান আর এদেশে মন্দির করতে মিক্ষাবৃত্তি করতে হয় না এদেশে গির্জা করতে মিথ্যা বৃত্তি করতে হয় না এদেশে খানটা তৈরি করতে করতে হয় না এটাকে কি বলা হয় উপর এটাকে তৈরি করতে মিথ্যা করতে হয় না কিন্তু দুঃখজনক ভাবে সত্য মসজিদ তৈরি করতে হলে করতে হয় মসজিদ তৈরি করতে মসজিদে ইমাম দেখতে পাই এর কারণ কি কারণ হচ্ছে যে আমরা আসলে ইসলাম বুঝি সাহাবাদের মানহাজ অনুসরণ করা অতীব জরুরি হেফাজতে ইসলামী ইসলামের দাবিগুলো পেশ করতে গিয়ে যে পথ অবলম্বন করেছে তা সাহাবদের মানহাজ মানহায় সারাবদের মানহায় অনুযায়ী বিশ্লেষণ করুন সরকারকে প্রকাশ্যে দোষারোপ করা বা দেযা দেওয়া হাদিস অনুযায়ী অনুযায়ী সঠিক কিনা হ্যাঁ মানে যদি সেটা মানে ইসলামের বক্তব্য হয়ে থাকে ইসলামের নামে যে বক্তব্যগুলো দিয়েছে যদি সেগুলো করান হারিজ অনুযায়ী সবগুলো সহি হয়ে থাকে তাহলে তাদের এই কাজটুকু সহি কোনো সন্দেহ নেই তবে এই কাজের মধ্যে যেটা করতে তারা সক্ষম নয় সেটা যদি তারা ইনক্লুড করে তাহলে অবশ্যই এটা এটা করতে পারবে না সেটা করার সুযোগ নেই করেছেন এরপরে মায়ের পায়ের তলে সন্তানের বৃহস্ত এহারিসটা কি জাল না করে দিচ্ছেন কিভাবে কারণ আমি ইন্টারনেটে দেখলাম এতে দুইজন আলমগন এটি না ইন্টারনেটে কেউ বলেছে দুইজন দুর্বল হয়েছে এই থেকে বিশুদ্ধ শেখ নাসুদ্দিন আবাই বলেছেন একজন বন্যাকারী দুর্বল নেই দাঁড়িয়ে এবং চুলকে কালো রঙে যাবে দাঁড়িয়ে এবং চুলকে যদি কালো রঙের এটা ওলামায়াপ হয়েছে একদল ভালাম বলেছেন একদলেকার মাকু বলেছেন একদলায় দেজ বলেছেন তবে ইমাম জুহরী সহ সালফিস এটা মাকরু এবং সূর্যের প্রদক্ষিণ এবং আল্লাহ নিচে সূর্যের সিজা পড়ে যাওয়ার ব্যাপারে হাদিসটি আকলে নকলের বিশ্লেষণ কি হতে পারে এটা আকল এবং নকলের বিশ্লেষণ আপনি দেখবেন ইমাম মুসলিম রহমতুল্লাই যে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যা অনুযায়ী নবী রহমতুল্লাই যে ব্যাখ্যা দিয়েছে সে ব্যাখ্যায় দেখতে পাবেন যে মূলত এটা খুবই সহজ কথা এর মধ্যে আকলের মানে বিপরীত কোন বক্তব্য নেই আহ ফিস কি রেখেছেন মালা ফিস সামা আলাল আশ এই ব্যাখ্যাটি পুরো বুঝিয়ে বলুন আহ ফিস শ্যামা শ্যামা দ্বারা বলতো অলি বুঝানো হয়েছে উপর বুঝানো হয়েছে মূলত আরশ দ্বারা আল্লাহবাহ আর আশ আজিম এর বুঝিয়েছেন মানে তিনি সবকিছুর উপরে হচ্ছে সবকিছুর উপরে তিনি আর মোতলাক বুঝানো হয়েছে মূলত যেটাই উলুব মোতলাক মানে এক সমস্ত সর্ব উপরই জন্য মূলত আরশ শব্দ এবং সামা শব্দ করা হয়েছে এবং এটা আরশই আর্শ হচ্ছে আল্লাহব্রাহিনা সৃষ্টির সবচেয়ে উপরে সবচেয়ে উপরে তারপরে রসুল কি আল্লাহ দেখেছিলেন হ্যাঁ এবং শেখুল ইসলাম রহমতুল্লাহ এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ রবুল্লাহমকে স্বপ্নে দেখা দায় রয়েছে এক নম্বর ফয়দ আলক্ষে কোন না আপনি যদি মনে করেন যে দোকানে গেছেন দোকানে গিয়ে দেখেন যে সেখানে অফার দেওয়া আছে সেটা যদি আপনি গ্রহণ করেন গ্রহণ করা এটা পয়লা বৈশকাফ উদযাপন হচ্ছে ভয়লা বৈশব উপলক্ষে যে কোনো ধরনের ঘটা করা যে কোনো ধরনের অনুষ্ঠান করা বা তাদের তথা তথাকথিত মঙ্গল শোভাযাত্রা শোভাযাত্রা আছে সেই শোভাযাত্রা গ্রহণ করা এগুলিতে তারা মূলত অবশ্যই এগুলিতে গ্রহণ করা কখনো কখনো শিল্প পর্যায়ে উপনীত হয় যে ভাষায় গাড়ি দিয়ে তা প্রচার করা যাবে না দাঁড়িয়ে দিয়েছে যদি পত্রিকায় মানে সেটাকে করার জন্য মানে সেটাকে প্রচার করার উদ্দেশ্যে লিখে তাহলে এটা আর যদি এই রাসুল আজমকে গাড়ি দিয়েছে এই কথাগুলো তুলে ধরে মানে মানুষদেরকে মানে সতর্ক করার জন্য এবং এর বিরুদ্ধ আচরণ করার জন্য মানে এই বিষয়ে যে রাসুল মানা করা হয়েছে এটাকে বিরুদ্ধ করার জন্য তাই এটা জায়জ যদি তা মানুষকে সচেতন করার জন্য স্পষ্ট হয়ে গেছে যেহেতু সচেতন করার জন্য হলে জায়গ রয়েছে সেখানে ইসলাম রহমতুল আর সারমিনের মধ্যে অনেকগুলো মানে যারা আহ আল্লাহ রাসুলসল্লাহ রয়েছেন কালিগালাজ করেছেন আল্লাহ রাসুল সাথে দুর্ব্যবহার করেছেন তাদের কথা উল্লেখ করেছেন এরপরে এসেছে এত ছোট করে লিখেছে যে মানে চোখের সমস্যা নাকি লেখার সমস্যা তা জানি না এক এক জীবন সুদ খেলে ও এক টাকা সুদ খেলে এখন বুঝে আসছে এক টাকা সুদ খেলে তিরিশ থেকে বার জেনা করার সমান অপরাধ হবে এরপরে আব্দুল আজাক ইউসুফের মুখে শুনেছি যে এটা আল্লাহ রাসুলের হাদিস তাহলে আল্লাহ যেহেতু না ত্রিশ থেকে চল্লিশ বেড়ে নাই থেকে না সত্য বাড়ি হাদিসটাকে একদুল মাইকার বলেছেন কিন্তু এই হাদিসের মধ্যে দুর্বল বর্ণনাকারী রয়েছে এই আদিসের মধ্যে দুর্বল বর্ণাকারী রয়েছে কিন্তু একদুল মাইকার সহি বলেছেন হাদিসটা আমি মনে করি হাদিসটা আমি মনে করি শহীদ নয় সমাজের মধ্যে পতাকার मानी कर এর বিধান একটি মাত্র কারণে সুদের হক মানুষের হকের সাথে সম্পৃক্ত মানুষের হকের সাথে সম্পৃক্ত এই ধরে হুদুদ কাইনের জন্য কি एमज कायम कर प्रयोजन ना गलत कथा हृद्य कायम आगे हृदू प्रमाणित होते हृदूत प्रमाणित हारे हुरजेत दरकार नहीं सब्यस्त हो गए কেউ সাব্যস্ত করতে পারবে না আমি সাইফুল এসে মানে ওনার আরেকজনের হজ সাব্যস্ত করে দিব কি হবে না হজ সাব্যস্ত হবে কোর্টের মাধ্যমে কোন মাধ্যমে হজ সাব্যস্ত হয় না তাহলে উমরা জেলা জনকার সেই ব্যক্তিকে কত করলেন যিনি সে প্রকাশ্য মুনাফেক এবং আল্লাহ রাসুল সবথমে বৃদ্ধাসন করেছে। এবং এই কারণেই আল্লাহ রাসুর বৃদ্ধাসন করলে তাকে হত্যা করা যায় রয়েছে তাকে হত্যা করা যায় রয়েছে এই জন্য অমর আবিল্লাহ ইস্তেহার করেছেন এটা অমর আদুল্লাহ হয়েছে কিন্তু যেহেতু তার দমটা হাজর হয়ে গিয়েছে আল্লাহ রসুন করার কারণে আসে কিন্তু এসে যেত এসে যেত